ইবনু আব্বাস রদিল্লাহত হতে বর্ণিত তিনি বলেন জাহিলি যুগের কাজের মধ্যে একটি হল কারো কুল বংশ নিয়ে খোটা দেয়া কারো মৃত্যুতে বিলাপ করা তৃতীয়টি রাবি উবাইদুল্লাহ বলে গেছেন তবে সুফিয়ান রহমাতুল্লা আলহী বলেন তৃতীয় কাজটি হল তারকার সাহায্যে বৃষ্টি চাওয়া